بسم الله الرحمن الرحيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو اذن قل اذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين يؤمن بالله ويؤمن ورحمة للذين امنوا منكم থেকে পর্যন্ত একটা হল যেটার মোসান দিচ্ছেন القائمين بالجهاد ممن لا خيء لهم ولو أغنية في سبيل الله المصدى شمتركين أهل الله من فسيحبارات رحبنا تليكم لفضل هي بشيطة واضحة ممن لك المراد بي في سبيل الله في سبيل الله شبدتك على داريكم المراد بي في سبيل الله الجهاد لأننا في سبيل الله لأننا في سبيل الله دي كلمه دي في سبيل الله عند الإطلاق إنما ينصرف إلى الجهاد فإن كل ما في القران من ذكر سبيل الله فإن كل ما في القران من ذكر سبيل الله إنما يراد به جهاد দুই নম্বর আল্লাহ তিনটা ফোটা দানে এখানে অন্য কথার পরে এই কথাটা নিয়ে আসছেন তিনটা কথা মানে এরপর এক মূল কথাটা কি নম্বর কলিলমামসলাম আসলহা ফি সবী লিন্দস লফস অলমকসহম অলজাত هذا নাসঙ্গলা কাদফ্ অলকসহম <الغزاة> عند الناس. عند يصرف إلى عند ফলজ রফলজাহাদ পাশ এদা উতল অবলিস ও তাস এদা উতলা ফহিল জিহাদতল ফিল জিহাদ হত সর কফরতাম ক্ল মকসোরন হত সফরত্তমান ক্ল مقصور عليه. حتى صار لكثرة العرب تاج العروس لغات الكتاب دار مطالته আছে এবারে দেখো এবারে একটু বুঝো আল মুরাদু বি في سبيل الله الجهاد এই سبيل الله দ্বারা উদ্দেশ্য হলো jihad li anna fi sabilillah কারণ في سبيل الله শব্দটা عند الاطلاق انما ينصرف الى جهاد فانك لما في القران من ذكر سبيل الله কোরআন একাডেমে যে উদ্দেশ্য হলো অল্প কয়েকটা জায়গা ছাড়া আল্লা বলেনের মধ্যে আসছে যে আছে ইবাদাত আছে সবগুলোই তবে মত ভাবে বলা হয় উদ্দেশ্য হয় তিনি বলছেন সাবি এটা সব ইবাদতেরই নাম তবে যখন এটাকে মতলব হয় বলা হয় তখন এটাকে ফেরানো হয় জিহাদের দিকে এবং ভাবেও এটার এতলা ংশ জায়গায় জেহাদ বিষয়টাই নিজে বুঝছেন এবং এগুলো বলতে জেহাদ ময়দানে অল্প কিছু জায়গা ছাড়া চলো তার সব পয়সা শেষ হয়ে গেছে চুরি হয়ে গেছে পক্ষ থেকে নির্ধারিত আগের কথাটাতে এত ফাঁকি কথা যে এখানে যে নামগুলো উল্লেখ করা হলো যে খাত উল্লেখ করা হলো এদেরকে ছাড়া বাইরের কাউকে দেয়া যাবে না এটা আবু হানিফা বলেন বঞ্চিত করা যাবে না ইদা বুজিদা যদি পাওয়া যায় পাওয়া গেলে দেওয়া থেকে বিরত থাকা যাবে না ইদা হুজিদা ফাই কাসিম ইমাম আলিহিম সাওয়া তাদের উপর ইমাম সমান ভাবে বন্টন করে দেবেন কাউকে একটু বেশি দিল তিনি মোনাসে মনে করে বেশি দিল দিতে পারেন আফরাদিহি যেখানে তার মানে যত ফুকারা আছে দুনিয়াতে সব ফুকারাকে দিতে হবে এবং আমিলিন যত আছে সব আমিনকে দিতে হবে লামে এটা বোঝায় কিন্তু লাকিন ছো সে যখন মাল তাকসিম করবে তখন তার উপরে এটা জরুরি না সবাইকে দেয়া অশ্রী এটা তার জন্য বিরাট কঠিন হবে তো কি করবে সে কম্পকে তিনজনকে দেবে জমা কম্পকে তিনজন তিনজনকে অবশ্যই দিতে হবে ও যে হাদিস এ কথাটা বয়ন করেছে যে যাদেরকে দেয়া হবে তার জন্য শর্তল মুসলমান হওয়া যাদেরকে দেওয়া হবে তার জন্য শর্তটা কি মুসলমান হওয়া জাকাত এটা বাইরে মুসলিমকে দেয়া যায় না ও আল্লাহ হাসিম ইয়ানিবি এবং যাকে জাকাত দেয়া হবে তিনি হাসিমিও হতে পারবে না মোত্তালিবি হতে পারবে না মোতালিবি হলে আরেকটু উপরের খানদানের হাসিমি না হয়ে মোত্তালিব হতে পারে না হাসিমি না হয়ে মোত্তালিবী হতে পারে না হতে পারবে না তো এগুলো হলো শাফি হিমুল্লার মাস্তাক মোতাবেক বলা হলো কিন্তু আবু হানিফিমুল্লার মাস্তাক হলো যে এখানে যাদের নাম বলা হলো তাদের যে একটা সিন্ফকে দিয়ে দিলে হবে হালাত আসছে এই জন্য সুরাটাকে বলে এবং তার কথা নকল করে এটা খারাপ কি হাদিথি মানে যে কথাটা গোপন রাখা জরুরি সেই কথাটাকে তারা বলে বেড়া এটা গোপন কথা বলে বেড়া কিন্তু না এবং তারা বলে ইদা নারণ করা হয় বলু না তখন তারা কোনো করে না তখন তারা বলে হুয়া উধুন তিনি তো কান কেন মানে হুয়া যখন তাদেরকে বারণ করা হয় যে তোমরা এইভাবে যে এই গোপন কথা ছড়াচ্ছ নবীর আইব বলে বেড়াচ্ছ যদি নবীর কানে যায় তাহলে তো কোমাদের অসুবিধা হবে তো ওরা বলে হুয়া উজুন হুয়া উদিন মানে উনি যা বলি আমরা তাই বিশ্বাস করে নেয় উনি যেন পুরে কানুন হুয়া উজুন সব কথা শুনে সব কথা শুনে চল্লাহ আলী তাদের ব্যাপারে চশমা পুষি করতেছেন এটাকে তারা এই ভাবে ব্যবহার করতেছে এটা সরলতাটাকে দুর্বলতা ভাবতেছে এবং আপনি বলেন যে তিনি তোমাদের কল্যাণকর কথা শুনেন। কল্যাণকর কথা এটার জন্য তিনি উজুন যারা মোমেন না তাদেরকে বিশ্বাস করেন না এখানে লামটা না আনলেও হতো মিনু মুকিনা কিন্তু লামটা এখানে বাড়ানো হয়েছে বাইনা লাইনা ইমানিম ও তাসলিম। ইমানে তাসলিম এবং ইমানে তাসলিমের মধ্যে ফরক করার জন্য তার মানে ইমান বিমানো ইমান বিমান ইমান বিমান তসদিক এটা হলো ওই যে ইউ মিনু বিল্লাহ ইমান বিমান তসদিক তসদিকের সুরতে ই বা আসেন আর ইমান ইমান যেটা ইমানে তাসলিম মানে মেনে নিলাম মেনে নেয়ার অর্থে ইমানের পরে লাম লাগে তো বললো যেটা হলো এটা ইমান বিমান ওদেরকে বিশ্বাস করা হ্যাঁ এটা গান এমন লুকাবি হিসেবে করছে লুকাবি হিসেবে করছে এখানে ওই যে ইমানে তসলিম আচ্ছা এটা আবার দেখে বলবো নাহমাতিন যারা আল্লা কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায় শাস্তি তারা তোমাদের সামনে আল্লার নামে কসম করে যা এই জাতীয় তোমাদের কাছে যায় সে পৌঁছে। এই সমস্ত ব্যাপারে তারা কসম খায় এ বলে যে ইন মা আতা এটা ইয়াহ লিপুন এর মর যে তারা কসম খায় কথা বলে যে তারা এগুলো করে নাই কসমটা খায় কি জন্য লিউর দুক। وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَيْ يُرُضُوهُ الله أو الله رسول يقول لديك كبه جوك تو يترى تحكي شن دشتكور به ترى تحكي على سبيل البدل بطعه إن كانوا مؤمنين حقا يقول لكم أَيْ يُرُضُوهُ أي زمين تانا هو سين ومفرادانا هو سين مقصد تَوحيد الدمير لتلازم الرضاين যেহেতু অথবা তাহলে আল্লাহ শব্দের খবর মাহজুফ দেখো এই দুটা কথাকে সঙ্গে বলতেছেন আও হাবারুল্লাহিও রসুল অথবা আল্লাহ এর খবর এই আল্লাহ এর খবর মাহুব হবে যদি মানে খাবার শব্দের খবরটা মাহুব হবে যদি আহাকুটাকে আল্লাহ এর খবর ধরা হয় বুঝতে পারছ আবার রা সবসময় এই আশঙ্কায় থাকে ভয়ে থাকে যে তাদের মুসলমানদের উপর এমন কোনো সুরাবতীর্ণ হবে তুনব্বি ওহম বিফা তারা ঠাট্টা মস্কাই এর মধ্যে মশগুল থাকে থাকো তোমরা বিদ্রোহ আমি তোমরা যা ভয় করো তা অবশ্যই আল্লাহ তারা প্রকাশ করবেন আপনি যদি জিজ্ঞেস করেন আর তাদের অবস্থা হলো তাবুক তখন তারা রসুল সাল আলী সঙ্গে তবুকে যাচ্ছিল ওই তবুকে রসুল সাল আলী সাথে কিছু বোনা ফেঁকে গেছিল রয়ে গেছে মদিনাতে কিছু হতো ওরা বলা বলি করতো নিজেরা انظروا الى هذا الرجل يريد ان يفتح حصون الشام وقصورها هياته هياته اي مستذو দেখো এই ডাক্তার الشামের কিল্লা দালান কোঠা এগুলো জয় করে যে সাথীদের মাঝে কোরআন রেখে গেছে কেন বলো বা বলছো কিনা তো তারা বলবে আমরা তো আলাপ আলোচনা করেছি মাত্র আর একটু হাসি দামাশা করেছি হাদিস আগের করার জন্য আসলে হাজা করার জন্য এটা অন্য কোন মাস এখন কিছু মানুষই বলো না যে যারা নাস্তিক ওরা নাস্তিক নাস্তিকতা করে না উপহাস করছো মানে উপহাস করার জায়গা ফেলে না কদে কাফারতুম বাদাইমানিকুম স্পষ্ট কদে কাফারতুম বাদাইমানিকুম ইমানের পর তোমরা কুফরি করেছো করার দ্বারা তোমাদের আগে যে iman জাহির করতে iman যদিও ছিল না কিন্তু তারপরে iman একটা জাহির করতে তারা এখন এটা একদম স্পষ্ট হয়ে গেছে তোমরা কুফরো কাফের ইস্তেজা রাসূল ইস্তেজা بالله কুফরি কদে কাফারতুম বাদাইমানিকুম আয় যোহারা কুফরুকুম বাদাই ইযহারিল ঈমান ইন ইউরফা ইন ইউরফা এবং তাদের অনুসূচনার কারণে আমি যদি তোমাদের একদল লোককে ক্ষমা করে দেই যেমন এই যে বলতেছে যে তোমাদের কিছু লোককে যদি আমি ক্ষমা করে দিই তার তেসের কারণে তাহলে কি তো আদ তাহলে তাদেরকে অবশ্যই শাস্তি দেবো তাই বুঝতে চাফিক নারী পুরুষ তারা একে অপরের অনুরূপ তাদের অবস্থা পরিচয় দিচ্ছে এখানে یا امرونا بالمنکر ای الکفر والمعاصی আর কেও বলে মুনকার এর উদ্দেশ্য হলো এখানে عن الجihad الجihad والتخلف عن الجihad یا امرونا بالمنکر তারা মুনকারের নির্দেশ দেয় তার عن الجihad এর তাকাল্লুফ عن الجihad وينهوننا عن المعروف من معروف মারুফ থেকে তারা বাধা দেয় মারুফ মানে الایمان وقال بعضهم الجihad ويقبضون ایدیهم এবং তারা তাদের হাত গুটিয়ে রাখে তারা আল্লাহকে ভুলে গেছে অর্থাৎ الله يقولون بها تكيه تدرق في فالحي ديسي إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والنا... والكفار نار جهنم خالدين فيها هي حسبهم جزاء وعقابا شسته شبه رتدانه شبه جهنم تدرق جنة تشتر جزاء وعقابا ولعنهم الله أبعدهم عن رحمته ولهم عذاب مقيم دائم যারা ছিল প্রবল কানুম কৌয় তারা তোমাদের চেয়ে শক্তিতে ছিল প্রবল সম্পদ এবং সন্তান আদিতে তারা অনেক বেশি ছিল সম্পদ এবং অনেক বেশি সম্পদ এবং সন্তান অধিকারী ছিল তারা তাদের পাওনা সেটা তারা ভোগ করেছে এবং রসুলোপ ওই ব্যক্তির মতো যারা লিপ্ত রয়েছে আনা হয়েছে তাদের তারা যেভাবে লিপ্ত ছিল সেভাবেই কৌমিব্রাহিম কৌমি শাইফিকা কৌমি বিস্ত নগরি কৌমিলিক અજેય જનપદ કે ઉલ્ટી દેયા હુએ છે ઉલ્ટી દેયા હુએ છે બિધસ્થ નગરી કોરા કૌમેનત લોત આ અહલીહા અતતવમ રસુલુહમ બિલ બયનાત બિલ મુઆજિઝાત ફકધબુહમ ફઅહલિકુ ફમાકાન અલ્લાહુ લયઝલીમહુમ બઇન યુઅઝ્ઝિબહુમ બિગૈર દંબ વલાકિન કાનો અન્ફસુહુમ યઝનમૂન બઇરતકાબિ কোন কিছু আল্লাহকে অক্ষম করতে পারেনা তার হুমকি বাস্তবায়নে ওয়াদা পুরনে কেউ বাধা দিতে পারে না এবং তার হুমকি বাস্তবায়নে কেউ বাধা দিতে পারে এখানে মোমেন মুনাফিকদের একদম পাশাপাশি কিছু আলামত বলা হয়েছে কিছু না কিছু বলা হয়েছে এগুলোর আলোকে আবু হাইয়ান উন্দিলিসি তিনি মুনাফিকদের কিছু আলামত বলছেন এটি একটু লিখে রাখেন ফায়দা লিখে রাখলে قال ابو حيان بحر المحيط المصنف قال ابو حيان الأندلسي الخمسة التي يتميز بها المؤمن عن المنافق الخمسة التي يتميز بها المؤمن عن المنافق দুই নম্বর তিন নম্বর ওয়াবি জকাত তিন নম্বর চার নম্বরটা মানা একই যে পাঁচটা সিপতের দ্বারা মোমেন মুনাফেক থেকে আলাদা হয় মানে এখানে মুনাফেকের মুনাফেকের এই সিপত গুলো মোমেনের মধ্যে পাওয়া যাবে না তাহলে এবং মুনাফেকের মধ্যে আনিল সিফত এটা হলো প্রথম সিপতটা দুই নম্বর হলো যে মুনাফেকাসলাম চার নম্বর হলো ইয়ফারুবি জাকাত হাদের নির্দেশ দেন তা নিজেও পিছনে সরে থাকে অন্যদেরকেও পিছনে সরায় রাখা এগুলো মুনাফিকের সিপত আর এই সিপত গুলো মধ্যে থাকবে না তাহলে সে মোমেন মুনাফিক থেকে আলাদা হবে সেটা অনেক বড় কিছু থেকে অনেক বড়িদুল كفار بالسيف والمنافقين باللسان والحجة زبان دراء بإقامة الحجة حجة بمعنى أي إقامة الحجة واغلوز عليهم تقدروا قطرد دخن بالانتهار والمقتى تقدروا أنهم وهمك دن إتا دنو غروب شتي هوب كفار ده شتي هوب مناغك ده شتي هوب جاهد الكفار والمنافقين واغلوز عليهم بالانتهار والمقتى এই কথাটা তারা বলেনি এই কথাটা বলে তারা কসম খাবে তারা কুফুরি বাক্য উচ্চারণ করেছে এবং ইসলাম প্রকাশ করার পর তারা কুফরি করেছে সংকল্প করেছে বা করেছিল যে কাজে তারা সফলতা পায়নি সেটা কি মিনাল ফটকে বিনিয়াসীক তো এক পাহাড়ি গিরি গিরিপথ সেখান থেকে আসতেছিলেন তো মুনাফিকরা ওরা ষড়যন্ত্র করছে যে সেখানে রসুল সাল্লা আলী আসাল্লাম মেরে ফেলবে হুজুরের সাড়ি থেকে ফেলে দেবে তো ফেলে দিয়ে মেরে ফেলবে তোরা দশের বেশি সংখ্যাটা বারো তেরো চোদ্দ এরকম সংখ্যা আসছে কোনো তোরা এক জায়গায় লুকাই মুখুশ করে লুকিয়ে আসে হুজুর কে ফেলে হুজুর মেরে ফেলবে আহাদ সাল্লা আলিয়া যে সাড়ি ছিল সাড়ির সামনে চলতেছিল হজর আম্মার আর পিছনে হজর হুজাই ফুলান তোদেরকে হজরত হুজাইফার দেখে ফেলছে দেখে ফেলার পরে রসুল সালি একদম যখন কাছে আমার এমনি ইয়াসের রাজি আল্লাহ যিনি রসুলের কাছিলেন তিনি তাদের যে সাওয়ারি ছিল ওগুলোর মুখে আঘাত করছে ওর বা ঘোড়া যেটাই ছিল ওগুলোর মুখে আঘাত করছে যে তারা আলী মেরে ফেলবে মানে হলো যে তারিখ ছিল তখন আসার ছিল মুনাফিকদের যে সাড়ি ছিল সাথে আঘাত করছেন লাম্মা গাছাউ তারা এই বিষয়টাকে অপছন্দ করছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল তাদেরকে অভাব মুক্ত করে দিয়েছেন মানে এই যে তারা যে রসুলের সাথে আচরণটা করতেছে এটা কি এই কারণে যে আল্লাহ আল্লাহ রসুল তাদেরকে অভাব মুক্ত করে দিচ্ছেন মোদিনায় তারা ফকির ছিল তারা যেত তারাও তো ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে যেটা যেটা মুসানিফা করতেছেন আনকার যেটা কারিহু আর কেউ কেউ বলছে বদলা তারা কি আল্লাহ আল্লাহ রসুল যে তাদেরকে অভাব করে দিয়েছে এটার বদলা দিচ্ছে এইভাবে যে রসুল সাথে এই আচরণ তারা এই বিষয়টাকে এর অর্থ হলো যে তারা তো আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে শুধু এটাই পেয়েছে আর ওয়ালাইসা ইউম কামু আর এটা তো এমন জিনিস না যেটাকে অপসন্দ করা যায় আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছ থেকে আল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে তারা এটাই পেয়েছে অথচ এটা তো এমন না যেটাকে অপছন্দ করা যায় فَيَتوبون عن النفاق ويؤمنون يتقى خير لهم هذا তাদের জন্য خیر হবে وَإِذَا تَوَلَّوْا عَنِ الإِيمَانِ يُعَذِّبُهُمُ اللَّهُ عَذَابًا أَلِيمًا فِي الدُّنْيَا بِالْقَتْلِ وَالْآخِرَةِ بِالنَّارِ وَمَا لَهُمْ فِي الدُّنْيَا مِنْ وَلِيٍّ يَحْفَظُهُمْ مِنْهُ وَلَا نَصِيرٍ يَمْنَعُهُمْ وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا তাদের মধ্যে কেউ আছে যে আল্লাহর নামে সে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে যে আল্লাহ যদি নিজ অনুগ্রহ থেকে তাকে দান করেন তাহলে সে অবশ্যই দান করবে মুনাফেক সে মুসলমানি তো সে রসুল সাল্লামের কাছে এসে বলল সে হুজুরের কাছে তাহলে সে হক আদায় করলেন এটা হাল ওই ওইটা এটা আল্লাহ থেকে হাল হয়েছে সে রসুল সালাম কবেদন করেছে সম্পদ বাড়ছে তো তখন ওই জমানার সম্পদ ছিল হলো বকরি ছাগল বকরি ওঠ এগুলো অল্প কিছু হয়েছে এখন মদিনায় যেখানে অবস্থান করতো সেই জায়গাটার মধ্যে যথেষ্ট হচ্ছে না মাঠটা ছোট হয়ে গেছে আরো দূরে চলে গেছে যা বড় মাঠের জন্য এরপরে জুমান যখন মদিনা থেকে একটু একটু দূরে ছিল তখন শুধু জুমান জুমান নামাজ এসে পড়তো সপ্তাহে আসতো আরো দূরে যখন চলে গেছে পরে জুমান নামাজও আসতে পারে এরপরে আয়াত যখন নাজির হয়েছে এরপরে সে আবার আসছে আয়াত যখন ওর কানে গেছে দেখো আয়াতের হইতেছে কি যে يقول الله تعالى تدرك شمكو الدولة تاكي شكوكو تدركه لو وتولو بجدو بيكتياك تنكدو دشوكو لو منافق شباي بخلو من وتولو عن طاعت الله تعالى وهم معرضون فاعقبهم نفاقا فصيّر عاقبتهم نفاقا قرنا من الله تدرك انتوره نفاق استهيقر دول فاعقبهم أي صيّر عاقبتهم نفاقا ثابتا في قلوبهم إلى يوم يلقونهم তাদের এবং সেও শুনতে পাইছে নিয়ে যদি আন্তরিক ভাবে সে তবা করতো তখন তবা কব তো হয়তো হয়তো দেখানোর জন্যই মুনাফিক আসলে মুনাফিক ছিল আর এটা করিনা হলো যে আগে তো বলা হলো একবার তারা নিজেরা একে অপরের সাথে যে সকল কথাবার্তা গুলো বলে এটাও আল্লাহ জানেন